الحمد لله وكفى وسلام على عباده الذين استفاد ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أتي الله وأتيه الرسول وأولي الأمر منكم সভাপতি বাংলাদেশ ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত মাঝহাভানার গুরুত্ব উপর অনুষ্ঠিত সেমিনারের দিগার ওলামা কালাম এবং আজকের সেমিনারে সমাবেত ওলামা তালাবা এবং সর্বস্তরের বারাদার ইসলাম বড় গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম आो सामने सुनब आजकल जो विषय ये सेमिनार अनुष्ठित होते जाय नतून आंगी के बर्तमान ग्रामा समाज बुजते बुझते है जदि विषय पुरतन সেই বিষয়টি হল মজহাব মানার গুরুত্ব মজহাব মানার গুরুত্ব কোরআন দ্বারা প্রমাণিত মজাহাব মানার উজুব হাদিস দ্বারা প্রমাণিত মজহাব মানার গুরুত্ব ইজমা দ্বারা প্রমাণিত যেটা কোরআন থেকে প্রমাণিত হাদিস দ্বারায় প্রমাণিত চোদ্দশো বৎসর পর আজকে এসে আবার আলোচনা করতে হবে মাঝাব মানার গুরুত্ব তা কেন এর কারণ হচ্ছে বর্তমান সমাজে কিছু লোক বিভিন্ন স্বার্থের কারণে তারা সরলমনা মনা মুসলমানদেরকে चेस्ट अतच मजहबी आजकल नखन थे साहबाइ कल दुनिया भरे कुरान हरिसर बाणी तालीम समाज मध्य प्रतिष्ठा कर তখন থেকে মুসলিম উম্ম দুই দলে বিবৃত্ত হয়েছিল আল্লাউ রহমতুল্লা কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন এক লক্ষ ২৪ হাজার মধ্যে এক শত মিয়াতফুন এক শত কিছু ধরুন একশত পঁয়ত্রিশ জন ছিলেন নবী আলাই ইসলাত সংখ্যা হইল এক এক লক্ষ ২৪ হাজার তার অর্থ কি দাঁড়ায় জন ছাড়া ইবনুল কাইমের বক্তব্য অনুযায়ী বাকি সমস্ত সাহাবা তারা বিজ্ঞ মুস্তাহে ছিলেন না তাইলে মুসলিম উম্মা সাহাবায়গে বিভক্ত হয়েছিলেন একদম ছিলেন বিজ্ঞ আলেম মুস্তাহেদ গবেষক যারা কোরআন সন্ন্যার ভিতরে যে সমস্ত বিষয় মানবজাতির সুস্পষ্ট অকাট্যভাবে সমাধান নাই। কোরআন সন্ন্যার ভিতরে অনেক বিষয় অস্পষ্ট ইঙ্গিত ইশারায় স্যার সমাধান দিয়ে কোরআন অবতীর্ণ করেছেন সন্না হাদিস দিয়েছেন নজরুল করেছেন এই সমস্ত বিষয়ে অস্পষ্ট বিষয় ইঙ্গিত বিষয়ে গবেষণা লপ্ত বিষয়ে গবেষণা করে অস্পষ্টতার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য। কোরআন সুন্নার ইঙ্গিত সুস্পষ্ট আকারে মানব কাছে তার ব্যাখ্যা দেওয়ার জন্যে এবং কোরআনার মধ্যে পরস্পর বাইরে যে বিরূপ দেখা যায় বিরূপ সমন্বয় সাধন করে মানবজাতির জাতির সত্যিকারের সমস্যার সমাধান দেওয়ার জন্য। যে দায়িত্ব আল্লাপা কোরআন মাধ্যমে নবীর ইসলাম হালিসের মাধ্যমে সাহাবাহামের কে মুসলিমকে দিয়েছিলেন षकाम संख्या सहबाएक्रामीण मात्र एक शत पी जन और समस्त सहबा छवेशक नन तहबी आलेम साधारण क्योंकि गवेशक छेमस्त गब्ध विषय सब समय मुस्तााहे सहबाय ग्राम के मेने तेजर तकलीफ कर मेने ता जीवन चल এই জন্য আল্লাপা কোরআন আশতেহাদ গবেষক বিজ্ঞ আলিম কোরআনার বহু রা হামি এবং ধারক বাহক ছিলেন তারা আহলুদ্দিক তারা যে সিদ্ধান্ত নেবে কোরআনার থেকে মানব বিভিন্ন সমস্যার সমাধানের ব্যাপারে তাদের থেকে জিজ্ঞাসা করে করে। তাদের থেকে নিয়ে তাদের মান্য করে তোমরা জীবন পরিচালনা করো আল্লাপ এই আয়াতের মধ্যে মানব জাতিকে দুইবার বিভক্ত করে বললেন একজন বিজ্ঞ আলেম আর একজন ওই রকম আলেম নন যারা বিজ্ঞ আলেম তাদের দায়িত্ব হল করা গবেষণা করা যারা বিজ্ঞ আলে মুস্তাহেদ নন তাদের দায়িত্ব গবেষক মুস্তাহেদের সিদ্ধান্ত যেই সিদ্ধান্তকে উনি ভালো মনে করেন বেশি গ্রহণযোগ্য মনে করেন যেই মুস্তাহেদের মানা তার জন্য সহজ এবং তার জীবনের জন্য সুব্যবস্থা তাকেই সে গ্রহণ করবে তাকলিখ করবে মতামত মানবে এটা হলো এক শ্রেণীর কাজ যারা মুস্তাহেদ নন এটার নাম তাকলিদ স্তাহে মাঝার অর্থাৎ মুস্তাহেদ আলেম এস্তেয়াত করে গবেষণা করে কোরআন সন্ন্যার থেকে যা কিছু বের করবেন সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তটা কেয়াসের মাধ্যমে হবে সিদ্ধান্তটাকে মত বলা হবে পথ বলা হবে তার জীবন যাপ করতে হবে তাই বিশ্বের মুসলমান দুইবারে বিভক্ত হয়তো হইতে হবে মুস্তাহেদ না হইতে হবে মোকাল্লেদ মুস্তাহেদের মোকাল্লেদের বাইরে কোনোদিন কোন সাহাবাহ কেন ছিলেন না ছিলেন না তবে তাবেইন ছিলেন নাস্তিং ছিলেন না এই পর্যন্ত ছিল না কে আমার পর্যন্ত আসবে না সঠিক পন্থী কোরআন সুননা যারা অনুকরণকারী তারা হয়তো মুস্তাহেদ ন্যায় হবে মোকাল্লের বাদ দিয়ে দিলো ইস্তেয়াতের যোগ্যতা না থাকার কারণেয় করতে পারলো না মুস্তেজও নয় মুকাম ইতিহাস চোদ্দশো বছর পর্যন্ত আজ সাহায় ছিল না ছিল না তবে তবে ছিল না আর যদি কোনো ষড়যন্ত্রের তারা তাদের কি বল আমাদের মুস্তির অভিষায় বিভিন্ন করেছে আমি বলবেন সুরায় ভাবতে ইমারের পিছনে পড়বেন কি পড়বেন না এই জাতীয় মাসালা গবেষণা করলে আমাদের হাদিসের কিতাবের মধ্যে ভরপুর বিশাল অধ্যায় পক্ষে বিপক্ষে নাই বলো আমিম চোরে বলা নাই আছে আর ফা তাই। হাতে পড়বো কি পরব না হাত তুলবো কি তোলবো না আমি বলবো এই মজাব সাবি মজাব হাম্বলি মজাব মালিকী মজাব আমাদের মজাব কত বিষয় একমাবে হাবিস একটা দেখিয়া আমিন জুড়ে বলার কথা আছে আরেক মজাবে জুড়ে বলার কথা নাই আমাদের কাছে জোরে না বলার হাদিস মানি না আমিনা করার কাছে গ্রহণযোগ্য বিভিন্ন কারণে উসুলগত বার্থক্য কারণে তাই তারা আমিন জোরে বলবে তাই তারা রফিয়াদান করবে তাই সরে ফাটিয়া পড়বে এইটা নিয়ে পরস্পর মারামারি নাই ঝগড়া নাই তুনিয়াতে সাহি হানভি কোনোদিন মারামারি হয় নাই হাম বলি হানামারি হয় তারা নিজে লামচ হাবি নিজকে বলে আরে হাবিস কিন্তু তারা আজকে এই সমস্ত বক্তব্য দিয়া হাতুদানোর পক্ষে আমিন দূরে বলার পক্ষে হাতিয়া বলার পক্ষে আমাদের প্রশ্ন হলো যদি সাহি হইয়া তাদের আমিন আস্তে বলার অধিকার নাই চোরে পড়ার অধিকার নাই আসতে বলিয়া শুনত হবে না চোরে বললো সুনুত হবে না তাদের নামাজ শূন্য হওয়ার কোন পন্থাই লম্বা কথা বলার দরকার নেই কথা আয়াত নম্বর দুই আয়াত নম্বর এই সমস্ত আয়াত আমার সময় খুব কম মনে হচ্ছে এগুলো আমি কোট করতে পারব না একটা বলি যত তফসিরে মুহীতে সমস্ত হাদিসের তফসিরের কিতাবে লেখা আছে আল্লাহকে মানার অর্থ হইল আল কোরআন শরীয়তের দলিল এক নম্বরে কোরআন কোরআন মানো আতীন আতী রসুল মানে সুননা মানো কোরআন শরীয়তের এক নম্বর দলিল সুননা শরীয় দুই নম্বর দলিল এটা হয়ে গেছে আতিউল্লাহ আতী রসুল পর্যন্ত এরপরে আবার বলেন ওয়া উলিল আম যারা আজকে তথা কথা হারে হাদিস কোরআন হারিস ছাড়া আমরা আর কিছু মানি না মুসলমানের কিছু মানার দরকার নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন কোরআন হারিস আতিউলাম এরপরে ওয়া উলিল আমর কে মানো উলুল আমর। এটা কোরআন না এটা হাজি না আল্লাহ বলেন মানতে হবে তোমরা বলো মানিনা। তাহলে তোমাদের বক্তব্য স্পষ্ট কোরআন বিরোধী জাতির সমস্যার সমাধান যুগীয় সমস্যা সমাধান কোরআন থেকে হারিস থেকে আহরণ করে যোগ্যতায় এমনি যোগ্যতায় যুগীয় মানুষের সমস্যার সমাধান বের করবে ঐক্যবদ্ধ হয় উনির আমি মিনকুম এসমা হবে ঐক্যমত হবে এসমা হবে এটা শরীয়দের তিন নম্বর দরিল তাই আতি কোরআন শরীয়ের এক নম্বর মানতে হবে মানতে হবে ওরি আমেদের ইতিহাদ মাধ্যমে সিদ্ধান্তের মধ্যে ইসমা এটা শরীয়তের তিন নম্বর দলিল ও মুস্তাহাদগণ তোমরা যদি সেখানে মতানৈক্য করো একজন ইসতিয়দার গবেষণা গবেষণা এক রকম হয় আরেক রকম হয় এই নিয়াত তানাজাতুম ইখতিলাফতুম ফির ইসতিহাল ওয়াল কিয়াস ওয়আর রায় তানাজাতা তাফালুম তখন তোমরা কি করবে আল্লাহ পাক বলেন ফাইল তানাজাতুম ফুরুদুহু ইলা আল্লাহ ওয়াল রাসূল কোরআন সুন্নাহর আলোকে তোমার এস্তিয়াহ যদি কোরআন সুন্নাহর উসুল আর এটার নাম ওই ইমামের পথ পথের নাম মত মতের নাম মজাহ এই ইমামের মজহাদ মান্য করা কোরআন সন্ন্যের আলোকে যদি ইস্তেহাদ হয় মুস্তাহেদ সত্যিকারের মুস্তাহেদ হয় আরো না হয় তা এই মজাব মানার শরীরতে আসে না নেই কোরআনে আসে না নেই বলেন আসে না নেই কোনষাট নম্বর আয়াতে সুরায় জোনার দুই নম্বর আয়াতে আব্দুল ইবন আব্বাস আব্দুল ইবনা আব্বাস করছিলেন ইবন আব্বাস কে তাসিগান যা কিছু স্পষ্ট আছে এইটা নয় এইগুলা বাদ দিয়া যা কোরআন তুই স্পষ্ট ভাবে নাই ইঙ্গিত ইশারা দেয়া আছে এই ব্যাপারে গবেষণা করে এটার নাম হইল হেকমা এটার নাম ওই মুস্তাহে আল্লাহ বোঝা গেল কোরআন বলে মানো নবীজি আল্লাহ রসুল বলে মজহব মানো তেমিজি সহ সমস্ত অনেক কিতাবের মধ্যে আছে হাদিস সবাই জানেন জিজ্ঞাসা করলেন হে মহাজে হাজার তোমার কাছে কোনো নতুনত্ব সমস্যা আসলে তার সমাধান তুমি মুক্তি হিসাবে কেমন করে দিবা মুসলমানকে জবাব দিবা ও সেই মোতাবেক আমি ফেসলা দেব এবার কানকুলি শোনেন আমার নবী কি বলেন ইয়া মহাস পাইলাম থাকি কিতাব ইল্লা ও আলাহ সুন আসুল ইলাম কিতাব উল্লার মধ্যে পাইলানা সুন্নতের রসুলের মধ্যে যদি না পাওয়া যায় সমস্যার সমাধান তখন কি করবার নবীজির এই কথা স্পষ্ট গেল এমন পর্যন্ত মানব জাতির অসহ্য সমস্যার সমাধানের অনেক বিষয় কোরআন কোরআন কোরআন করিয়া শুননার মধ্যে সমস্যার সমাধান পাবে না তালাস করিয়া তাই বলেন হে মহাজ তুমিও যদি নাকি কোনো বিষয়ে এরকম কোরআনের মধ্যে না পাও শূন্যার মধ্যেও না পাও তাই তুমি কি করবা হজে মহাজ বললেন বের করবো সমাধান যেটা বের করবে সেটা আমার মত হবে সেটা আমার পথ হবে সেটা আমার মজা হবে এইভাবে আমি মজা আবিষ্কার করবো রসুলাম বলেন আলহামদুলিল্লাহ একমাত্র মুস্তাহেদের ক্ষেত্রে নন মুস্তা হইয়া ইস্তেয় করতে পারবে না আজকে নতুন টিভির মধ্যে কিছু কিছু তথাকথিত আলে হাদিসে দালাল বের হয়েছে যে সময়ালালরাতে চায় না আর নিজে আমার তো গবেষণা গবেষক আমি একজন গবেষক এই যারা নিজকে মুস্তায় দাবি করে তারা বলতে পারে হুজুর আপনি বলছেন মুসলমান দুই প্রকার কত মুস্তায়দ হইতে হবে নাহলে মোকালত হইতে হবে আমরা এখন মুস্তায়দ আমরা আলে হাজি সব মুস্তায়দ এটা বলতে পারে রসুল ইরা মানি তিরিশ পরা কোরআন এবং ইলাদ রসুল মানি নবী লক্ষ হাদিস নবী লক্ষ লক্ষ হাদিসের এল মধ্যে আছে কোরআনের সমর্থ আয়াতের আহাকারের বিশেষণ এটাই আদের দাবি করা। এটা হলো ইসলামের বিরুদ্ধে মস্ত বড় কোমরাহিয়ার পদ্মা এটাই হলো বর্তমান সমাজের এক অন্ধুরা মুস্তায় হবে ইমামে আবু হানিভার মতো আরো কথা বলে আমি একটু আগে বললাম মজাবের কথা আসে না নাই আসে নাই সুরা নিঃশাতে আসে নাই সুরা বাকারাতে আসে নাই সুরায় জুমাতে আসে নাই আসে তারা বললেন আবু হানিফার নাম নাই আমরা আবুের মাসাব মানলে কেন কোরআন হারিজে পিলিতা হবে কি ভাই বুখারি শিব ছিল রচরণ যুগে বুখারি শিবের নাম দরিয়া কোরআনে কোন জায়গাতে আছে মানব কথা না থাকলে এটা যেমন তোমরা উত্তর দিবা বুখারি সিফের নাম তো নাই বুখারি হারিস গুলো তো ছিল আমরা বলবো আবু হানিভা নাম নাই আবু হানিভা মহাবের নামে যে এলমের গবেষণা ব্যাখ্যা বৃষ্টিস আর মর্মাত্ম একশোবার কোরআহারিসের মধ্যে কথা বোঝার নাই কথা আমার ভাইরা মানুষের সময় বর্তমান দুনিয়াতে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান হয় না বর্তমান দুনিয়াতে মোবাইল টেলিফোনের মাধ্যমে সাদী হয় বিদেশ থেকে হয় কি হয় না রক্তদান হয় কি হয় না কিডনি সংযোগ হয় কি হয় না অনেক কিছু হয় বর্তমান লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের বিষয় আছে বর্তমান আধুনিক অনেক কিছু আছে এই সমস্ত বিষয় যদি প্রশ্ন করেন যে এইটার জবাব ডাইক্ট কোরআন হাদিস থেকে দেন কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট কোন জায়গাতে থেকে পাওয়া যাবে না তবে কোরআন হাদিসের মধ্যে সমস্ত মানব জাতির সব সমস্যার সমাধান আছে। উপহার দেওয়া আর কারো পক্ষে সম্ভব না যাদের পক্ষে সম্ভব না তারা তাকড়িত করবে মজাত মানবে যাদের পক্ষে ইস্তেয়াত করা সম্ভব তাদেরকে ইস্তেয়াত করতে হবে বাহারাম যারা নয় তাদের জন্য করছেন নবী আল ইসলাম প্রত্যেক সাহাবের ইস্তি কে সমর্থন করছেন কেয়াস কে সমর্থন করছেন মজহাবকে সমর্থ করছেন এই লক্ষ লক্ষ সাহাবাইকলামের গবেষণামূলক অনেক এগারো শত শত সাহাবাই গ্রামের বিভিন্ন মাঝাব এইগুলা অসহ্য মাঝাবের সংকলন চারটে করিয়া দুনিয়া বুকে চার মজাবের ইনামগণ বিশ্বের মুসলমানকে মজাব আবিষ্কার করছেন সাহাবারা সমর্থন করছেন মুহাম্মদুর রসুল এই শাহাবাদের মজাবকে সন্তরণ করিয়া জাতির জন্য সহজ করিয়া দেওয়ার জন্য চার মজাবের মাজার করেছেন এই যেহেতু আমার মনে হয় সময় আনলাই অনেক বাংলাদেশে দুই একটা কথা বলি এটা। মোটামুটি মাঝাব বুঝার জন্য কয়েকটি কথা অত্যন্ত সংক্ষেপে বললাম আমি এই ব্যাপারে অনেক বিস্তারিতভাবে গত এক মাস যাবত বই লেখলাম বই শরী মানদণ্ডে মাঝহা ও লাঝহাবি এই বইয়ের বর্তমান যুগিও লাঝহাবিদের সঙ্গে কথা বলার জন্যে ধলিল ভিত্তিক কোরআন হাদিস ভিত্তিক অনেক কিছু এই মধ্যে পাবে আমি আশা করি কিছু বই এসেছে আপনারা এগুলা সংগ্রহ করবেন এ এক কথা দুই নম্বর কথা হলো দুই নম্বর কথা হলো তাবলি একটা জামাত আছে না তাবলি জামাতের মেহনত কাদের পিছনে হয় জানেন বেশিরভাগ মেহনত হয় বেনামাজিদের পিছনে যারা নামাজ করে না দোকান করে রিক্সা চালায় ব্যান চালায় ট্রাক ড্রাইভার গাড়ির ড্রাইভার এদেরকে পায়ে দরিয়ায় বুঝাই বাজাই মসজিদে নিয়ে যায় আল্লাহ আল্লাহ মসজিদ পর্যন্ত আনছি বাকি কবুল করার তোমার দায়িত্ব ঠিক না বে ঠিক কর আর তথাকথিত আহালে হাদিস রা রিক্সাওয়ালার কাছে যায় না দোকানদারের কাছে যায় না বেনামাদের কাছে যায় না কারণ এদেরকে শয়াতানের হাওয়ালা করছে শয়াতান হলো তাদের আসল পিসা তাদের দায়িত্ব লোক মসজিদে ঢুকিয়া মসজিদের নামাজ নষ্ট কর্মাজ হয় নাই এই করাই কেন নামাজ হয় নাই হে চিন্তা করবে সত্তর বছর পরিয়ে আসলাম নামাজ আজকে এই হুজুর নামাজ আমার হয় নাই তাহলে আমি তো এই সত্তর বছর করি আসছি আমার সত্তর বছর আবাদত কবুল হয় নাই হয় নাই নামাজ তাইলে আর সামনে আসি কয়েক বছর পরই অবাকি লাভ হবে নামাজ থেকে বের হয়ে যাবে চিহ্নিত করতে হবে এই সমস্ত লোকদেরকে আমি সারা বাংলাদেশ বড় বড় মধ্যে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছি ট্যাক থেকে তে পর্যন্ত মুসল্লিদেরকে ডিস্টার্ব করি না সাধারণ মুসলমান যদি মায়ের সন্তান হও আস আমাদের সামনে করিও না আজ পর্যন্ত আমার একটা চ্যালেঞ্জ তারা গ্রহণ করে নাই ঠিকই তারা ডেলি মসজিদে মসজিদে মুসলিদের পিছনে সর্ববন্ধ করতেছে আল্লাপা থাক এসে বললাম আমাদের সবাইকে আমার তফিৎ